তিল্লা হব ফির ব্নহ আমাদেরকে তথে আহ্বান করতেছেন কথাটা আবারও জিজ্ঞাস করে উত্তর নেই নবীর মতো দামি কেউ আছে বর পীর সাহেব খাজা আরে ভাই তুমি এক পালায় দিল মর্যাদার বিন্দু সমান এবার আর প্রশ্ন হল পৃথিবীতে বহু জায়গায় নাই এই যুবক আছো তো আমি যদি উল্টা বলি তোরা জোতা নিয়ে স্টেজের পেছনে এই বেটা কথা শুনো আমি যদি উল্টা বলি জুতা স্টেজের পেছনে আস আর যদি সঠিক বলি যারা উল্টা বলে তাদের জন্য বাসার আমি বিশ্বাস করি না বলে ঠিক গাঞ্জার হইয়াও কয় ঠিক বুঝেন নাই এখানে বসে জিহান চায় পুলিশ দেখলে একটা চোরও খুঁজে পাওয়া যায় না জোতা ধুইয়া দৌড় দুই দিন পরে নিন सब भुआ चार्ला गला पक्षेना ग আমি পাশ করলি টুপি মাথায় দিয়ে জীবন কাটিয়া যাচ্ছি বয়ান বের করো কোথাও গালি আছে কিনা দেখা আমি গোলজামা লাম্বা জামা পড়েছি ভিন্ন পোশাক ওলাকে আল্লাহ সাক্ষী হিংসাও করি না গালিও তুমি দাও কেন বলো কঙ্কিত পরে গালি শিখছো বলো আমরা নবীরে দাঁড়ায় ইয়ানাবি বলে সালাম দেই না যারা সালাম দেয় আমরা একটা গালিও তাদের তোমরা গালি দাও কেন বলো আমরা যারা বলে আমরা তাদেরকে একবারও গালি দাও কেন বলো আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আজ পর্যন্ত আলিয়া বলেন স্কুল বলেন ভার্সিটি কলেজ বলেন ভিন্ন নজরে দেখি না গালিও তোমরা দাও কেন বলো चीना जानना पथ देख और जानना पथे डी गाली गाली दी लोकता না তারা ব্যাটিক কেমন আলেম পাইলে পিটাও আমি বলবো তুমি তেইশাতি গালি দাও কোরআন শরীফ বলে হারাম হাদিস শরীফ বলে গালি হারাম তারা আমাদের আপন্ন আমরা তাদের সাথে ঝগড়াও করব না বরং তাদের থেকে তেরো হাজার কিলোমিটার দূরে থাকব বিচার করবে আল্লাহ কেমন বিচার আসমান থেকে পাথর মারবে ना, ना, जे ना, जे ना, गाली ना देफल और गाली दीजन कपाल पुरे जाए ভালো করে লিখে রাখো সেদিন বেশি দূরে নয় তোমাদের গালির কারণে তাবলিগ সারা দুনিয়াতে চলতেছে এমন কোন রাষ্ট্র নাই যেখানে তাবলিগের দাওয়াত নাই তোমাদের গালির কারণে মাদ্রাসা এমন বাড়া বাড়তেছে এটা তোমার গালির কারণে হবে অতএব যদি মাদ্রাসা কমাইতে চাও গালি বান্ধব টুপি বড় যদি তাবলিক কমাইতে চাও তাদের সাথে তাল মিলে চলো গালি দিলে আরো বাড়বে रास्ते घूरे मुहम्मद नाम जो लोकता लो के लोकता কেউ যাবিনা সবাই কয়েক ভালো মানুষ দেখে আর কালেমাব এই লোকটার চেহারায় তো বলে কোন দুশমন না এই লোকটার চেহারায় প্রমাণ করে কারো দুশ্মনই করে না এই লোকটার চেহারা থেকে শান্তির ছোঁয়া পাওয়া যায় অমরের মতো বীর যোদ্ধার তরবারি নিয়ে নবীর মাথা আনতে গিয়ে নিজেই মাথাটা নত করে ফেলল কেন নবীর ব্যবহার যার জীবনে একটা মিথ্যা কথা নাই এমন একজন বিধর্মীদের মাস্তান বাইর করে নামটা বলেন যে মিথ্যা বলেনি को से। तो कथा प्रथम प्रश्न जवाब निली क्यों आजम शरीफ दरबार আজমির শরীফ দামিনা না মদিনা শরীফ দামি যারা উল্টা বলবেন একটু হাত যে না শাহজালালের মাজার শাহ বরানের মাজার শাহ আমান শাহর মাজার খানজাহান আলীর মাজার দলিল ফরে নেন এটি বুঝেননি আগে এই সোজা বুঝ এটা হইলো সোজা ডাইরেক্ট বুঝ বাংলা ওয়াজ এই বুঝে যাগো ধরবে না এগোন্ন জুতা যাদের হবে না সাংবাদিক বন্ধুগান ডব্লিউ বুসের প্রশ্ন করলো জুতা খাওয়ার পরে কাইফালুস আপনি জুতা খেয়ে আপনার কাছে কেমন মজা লাগলো একটু আমাদেরকে বলুন বলে আমি জুতা খাওয়ার পরে আমার কেমন বলে মাই। আমি কিছুই মনে করি কুকুরকে কর্মা পোলা উদ্দিয়ার পরেও পায়খানা না দিলে ওর কলিজা ঠান্ডা আমার বাংলাওয়া গুলো বুঝেন এই যুবক আর কেমন করে আমি বলবো যে আমি উল্টা পাল্টা বললে দাও আমি আমি কোনো পীরের দালালি করতে এখানে বসিনি কোনো দলের পক্ষ নিয়ে বসিনি আমি মদিনার পক্ষে দালালি করতেছি তুমি পাও দুটো আগায়ে দাও আমি পাউ ধরে বলছি তুমি দাড়ি কেটে নবীরে কাঁদায়ও না তুমি নামাজ ছেড়ে নবীরে কাঁদায় না गायर जोरे बेहदीम पालन स्लोगान कम्पिटारे घरे टाइम बृष्टर पानी भिजे ना जाए মনে রাখবেন গায়ের জোরে সব করা যায় দোয়ার কাজ আদব রক্ষা করা যায় না আল্লাহ আমাদের হেদায়াত দান করুন থেকে দামি নবীর দরবার নাই অথব মাজার আর দরবার দামি বানাইতে হলে নবীজির থেকে শিক্ষা নিতে হবে কারণ তার দামি টাকা দিলে যদি আল্লাহ খুশি হয় তো সবার থেকে বড় টাকার আব্বা আমা দামি নাই বৌরে যদি মা বাবার থেকেও বেশি আদর করে এটা না। কথা বলেন খুব বুঝার চেষ্টা করেন কারো সাথে কোন দুশনী নাই আধাওয়াতি নেই চিন্তা করেন যদি আল্লাহ খুশি হয় মনে করেন তাহলে যদি মনে করেন আল্লাহ খুশি হবে তাহলে প্রথম টাকা পয়সা গরু ছাগল ভেড়া বকরি দুমবার বছর আগে মদিনার দরবারে পৌঁছাতে হবে এটা আদহ এবার ফাইনাল এর থেকে সোজাওয়াজ আমার কাছে আর জানা নাই কাউকে হিংসার নজরে বলছি না তোমরা শাহজালালের ভক্ত দাবি করো। करो। करो। अंदो जानो। जीवने आल्लाते तुम कपाल मैडम गोलाम ম্যাডামের কথা মানতে গিয়ে তুমি আল্লাহকেই চিন্তা করেনের ইতিহাস শাহ আমানত শাহ আলী তিনশত ষাট আউলিয়া বাংলাদেশে আসছিলেন কম বেশি এদের এদের কেউ বিভিন্ন দেশের অঞ্চলে কালেমার দাওয়াত নিয়ে গেলেন शाह मूलत करते गए कल्ला जख आलदा गल कल्ला नदी ते भेसे भेसे आखाउर खरमपुर चले आतिहास हे जानो इतिहासानी करो বাংলাদেশে আমরা দাবি করতে পারি দাঁড়িওয়ালার পারি বেনামাজি দাবি করার কোন অধিকার নাই ধোকাবাস দাবি করে তুই আলমের ভুল ধরো অতএ বাংলাদেশে এক নাম্বার সিরিয়ালের ভক্ত এদেশের তাহাজুদালা আল্লাহর আল্লাহকে দায় আদান করুন আকাম করবেন নিতে কোন দোষ নাই আমরা এতে আমার আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন সবার আগে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দান করুন এলাকার প্রত্যেককেই নবীর আদর্শওয়ালা উন্মত বানাই দেবেন আমি আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করালের পক্ষে বললাম না বিপক্ষে মাজারের পক্ষে বললাম না বিপক্ষে না কেন আমি বলছি শেষ দিও না না আমি বলছি শেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে প্রথম শেষ নবীর মাজারে দাও আমার এটা যুক্তির কথা কোন ভেজাল টেজাল আমি বুঝি না। আমি সেখানে যদি না পারো কোথাও পাওয়া যাবে না আল্লাহ আমাদের হেদায়াত দান করবো আল্লাহ আমাদেরকে জাননাতে নেওয়ার জন্য যত মানুষ আসলো আসতেছে আসবে সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে সোভান আল্লাহর মিত্রে কি বলেন এনার্জি নষ্ট হয়ে গেল গুনা হইল আবার বলেন আপনারা কি মনে করেন বসার সাথে সাথেই গুনামা কত দামি এক মজলিস এই রকম একটা মজলি হাসরের ময়দানেও আল্লাহ কায়েম করবে ওই মজলিষেও শ্রোতারা থাকবে বক্তা থাকবে সভাপতি থাকবে প্রধান অতিথি থাকবে আল্লাহ ওই মজলিসে আমাদের প্রত্যেকের জন্য জানাতে একটা ঘর বানানো আছে নমরুদের নামে একটা ঘর ফের আউনের নামেও একটা ঘর প্রসাদ হলো হেমালি নম্রুতর অপরাধের কারণে জান্নাত আর কখনো পাবে বানানো জান্নাত কি হলো প্রশ্ন আল্লাহ মুমিনকে বলেন নবী আপনি জানাই দেন আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনির উপরে কিছু ডিউটি দেওয়া আছে কিছু মূল কিছু ওভার ডিউটি প্রত্যেক মুমিনের জন্য এটা মূল ডিউটি জীবনে কয়বার জীবনে একবার দুই ভাগ পাঁচবার প্রতিদিন পাঁচবার কয়েক তো নামাজ দল আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য দৈনন্দিন প্রত্যেক মুমিনের জন্য বালেক বালেগার জন্য দৈনিক পাশবক্ত নামাজ এটা ওভার ডিউটি নাম ডিউটি আমার নবী বলবেন আপনারা পাঁচ বক্ত নামাজ পড়ছেন নিেন শুধু পাঁচ রক্ত নামাজ নি এমনটা না শেষ নি আমার নবী রাতের বেলা তাহার যুদে কাটায় সারা রাত ঘুমাননি এসরাক বাদ দেয়নাথ বাদ দেয়নি চাষদের নামাজ বাদ দেননি কোথায় গিয়া নাকি দোহা দোহার এক কুত্তা এ কাবাবা নেয় বলে হস বাবা দাবি করে ভাই আমার ইসলামী রাষ্ট্র হইলে দিলে এত দয়া এত দয়া এত দয়া এত দয়া রাগের আপনি নবীজি জাগার দ্বারায় সাতশো মানুষ জবাই করে ফেলাইছে নবী এক জায়গায় এক দ্বারা আপনি ইতিহাস रागे खबर ही अवरोध करायजा के नबीर छात्र गादारी महिला गुलो के सार दिए बुढ़ा मानू सार दिए तुवको ইসলামে অথচ সেই সময় নবী দিনের জন্য অস্ত্র হাতে নিলেন না মদিনে নবীর টোটাল শান্তির দশ বছরে নবী বহু যুদ্ধ করেছেন নিজে সেনাপতি হয়ে অস্ত্র নিয়ে बेपार्टी अस्प कर इतिहास पढ़ क्यों नबी अस्त्र हाथी निले खाली दया बयान सुनें रागर बयान सुनें নবীর চাচা হামজাকে যখন শহীদ করে ফেললো সেই মুসলমান হয়েছে তুমি আমার চোখের সামনে কখনো তোমারে দেখলে আমার চাচার হত্যার কথা মনে পড়ে আমি সহ্য করতে পারি না তুমি মুসলমান হয়েছ বটে কিন্তু আমার পেছনে বসবে সব সময় আমার চোখের সামনে বসবে না रागर बयान जानीजी खाली दया ना कर देखें मेरे कल्ला कटे फेले देखें इन अपने शुद्ध नबी दया बयान सुनलें रागर बयान कब কত গালি মোল্লা কয়া গালি দেন কত বাজে কথা বলেন এগোয়াতির ভিক্ষা করে রাখায় এগো চাকরি নাই সার্টিফিকেট নাই কত কিছুক্ষণ সরকার আমি নিন কালে সরকার কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি মন্ত্রিসভায় বিল উঠায় এটা অনুমোদন হবে এরপরে কাগজ আসবে লিখিত এরপরে কামিয়াবির দরজা খুঁজে বাবা বাকি আমরা এই সার্টিফিকেটের স্বীকৃতির লালাই তো না কারণ আমরা কারণ আমাদের সম্মান কারণে হয়নি আমাদের সম্মান হয়েছে নবীর আদর্শের কারণে তবে সরকার দিলে আমরা অসুবিধাকে নিলাম একটু আমাদের স্বাধীনতার দরজা খুলে গেল আমার আলাদা একটা পাওয়ার সব বুঝেন না কথা এমনি তো ওই চেয়ারে আমরা বুঝতে পারি না এমপি সাহেব সালাম বসেন হুজুর কেমন আছে এটা সম্মান না টাকা দিয়ে কিনা যা এটা রসুলের আদর্শের কারণে আল্লাহ দান করেছে আল্লাহ বলেন হে পায় অম্বরের জানায় আমি মুমিনের উপরে ওভার ডিউটি আগে আমি ডিউটি ডিউটি দিলাম যদি ডিউটি জীবনে একবার জীবনে একবার বাইতুল্লা জিয়ারত করা ওভার ডিউটি না মূল ডিউটি ধনী মানুষ বছরে একবার জাকাত দিবে মূল ডিউটি बसरे जीवन रमजान मांगदारोजा प्रत्येक नाम पर मूल डिटी चाशाजार উটি মাঝে মাঝে নবলি ধনী মানুষ বছর একবার জাকাত দাও মূল ডিউটি মাঝে মাঝে মাহফিল মাদ্রাসা দাওটি টাকা দাও সহযোগিতা করবার জীবনে একবার লাভ বাইক বল মূল ডিউটি মাঝে মাঝে অমরা হস করো এটা ওভার ডিউটি মূল ডিউটি যারা পালন করবে এদের জন্য নির্ধারণ করা তারা আমি আল্লাহ তার উপর আরো খুশি হইয়া নম্র ধার কান ফেরাউনের বানানো জান্নাত ওভার ডিউটি করমিনদের আমি আল্লাহ বাস আল্লাহ চান্নাতে ঘর বানায় রাখছেন কেন আল্লাহ চান্নাত তার বান্দা কেউ জাহান নামে যাবে আল্লাহ তালা সবাইকে ডাক ইবাদি হ্যাঁ আমার প্রিয় বন্দাবান্দিরা আল্লাহ বলেন না হাল মুসলিম যদি মুসলমান আর মুমিনের ডাক দিতেন আল্লাহ বলে আয় তোর ডাক দিলাম তুই আমারই বান্দা তোরে হরে কৃষ্ণ বানায় নাই তোর হিন্দু লোকটারে আমি আল্লাহ বানাইছি তুই আমারই বান্দা তহবার দরজায় ফিরে আয় এখনো যদি করে বৌদ্ধ বলেন খ্রিস্টান এহুদি যাহা কিছু এগুলো কে বানাইছে নাকি অন্য কেউ বানাইছে এরে আল্লাহর গলাম এরা সব আদম নবীর সন্তান আমরাও আদম নবীর এরাও আমাদের ভাই ভাই না কথা পায় না কেন হিন্দু আদম নবী বাপ হিসাবে হিন্দু আমাদের ভাই কিনা আদম নবী আব্বা হিসাবে খ্রিস্টান আমাদের ভাই এই যদি মুসলমান দিলের মধ্যে ঢুকাইতি হিন্দুদের মন্দিরের উপর আঘাত না। এই কথাটা যদি হিন্দুরাও দিলে ঢুকাইত তাহলে মুসলমানের আদালতের সামনে মূর্তিটা নাইত না মুসলমানুদ আমসলমানের দেশ বিশ্ব গেছে মরহুম শেখ মুজিবুর রহমান এই মুসলমান দেশের ভেতরে মুসলমানের এই করবে ভিন্ন কেউ বাহাদুরি করার সুযোগ দেয়া যাবে না আমার দেশের একজন আদর্শবান নাগরিক আমার দ্বারা মুসলমানের দ্বারা এ দেশের উপকার হয়েছে সরকারের উপকার হয়েছে আল্লাহ বলেন শব্দ দিয়ে তোমাকে ডাকলাম বংশে সব বন্ধ করে যদি বলি আমার বাবা এটা আমার আসল পরিচয় এটা সম্মান আর পরিচয় पर्के प्रश्न कराचा टाक नामुक मद्रासा सब बंद कर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 বলে কসম জান্নাতে ঢুকতে টিকেট লাগবে না এমপি সাহেব পার্লামেন্টে ঢুকতে গিয়ে একজন অচেনা লোক সাথেও ঢুকতেছে जा सत्य कथा एमपी बंधु जूता सिलई करा के बोलते বলবে না আমার বন্ধু এমপি যেতে গাঞ্জা করে উন্মতেরেই বলবে আমার উম্মত যে উম্মত জীবন দিয়াও আমার নবীরাগরে নবীর উম্মতের দাল আল্লাহ তালা একটা ডাক দিলেন আমার বান্দা বান্দার ভিতরে হিন্দু বদ্ধ সবাই সামেন। আল্লাহ বলেন তুই না কেন অন্যায় অন্যায় করে করে করে করে জুলুম করেছে সীমা লঙ্ঘন করেছে এখন ক্ষমা চাই ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না এরেন বীর উম্মতের দল আল্লা তালা আসমান বানাইছেন জমিন বানাইছেন পাহাড় কে বানাইছেন বুঝে শুনে বলেন তো পাহাড় কে বানাইছেন আল্লাহ আমাদের বানায় আসমান জামিন বানায় কোনোদিন বলে নাই আমার আসমান আমার জমিন আমার সূর্য আমার চাপ শুধু আমাদেরকে আল্লাহ বলছেন আমার বান্দা সূর্য আল্লাহ সব বানাবার পরে শুধু বান্ধা বলছে এটা আমার বান্ধা কারণ তুই হিন্দু ধর্ম পূজা করো তুই আমার বান্ধা তুই অন্যের বানানো না আমি বানাইছি একজন খানা দেওয়ার বেলায় আল্লাহ কয়জন জিভে দিয়া কথা বলার শক্তি দিলেন কয়জন আল্লাহ খানার বেলায় আমি আল্লাহ রিজিক দেওয়ার বেলায় আমি আল্লাহ এক না তরে বানাবার বেলা আমি আল্লাহ এক তুই একটু জবাব দি বেলায় মাজার হবে কেন তোরে বানাইলাম আমি আল্লাহ একজন তোর রিজিক দিই আমি একা ते बसे तीन से बो मरत ना না আর একজন আর ঔষধ দিয়ে ভালো করে তার মানে ডাক্তারি ভালো করার মালিক ডাক্তার যদি ভালো করার মালিক হইতো ডাক্তার অসুস্থ হয়ে বিছ পড়তো না আল্লাহ কে তোরে সুস্থ করার বেলা অন্যদিকে দড়াইতেছো অনুরোধ করে আল্লাহ তালা তোরে বলে মায়ার নজরে বান্দা তুই ফিরে আবা করতে দেরি হবে আমি তোর মা করতে দেরি করব না সুরফু আহমত্লা ইন্্লা হু বজ ইন্ন হু হু আল গফু জালি ভাইরা আমার আল্লাহ আসমান বানাইছেন বলিনি আমার আসমান বলছেন আসবান আল্লাহ বানাইছেন জমিনও আল্লাহ বানাইছেন আমাদের আল্লাহ আল্লাহ দেখি তার মার সিঁড়ে গেল না এই গায়ের জামাটা আমার আমার না আমার মাথা টুপি আমার আমার বাগরি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 টাকা দিলাম কিন্তু বলি না আমার জামা আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন কিন্তু বলেন না আমার আসমান আমার জমি কারণ কি কারণ ছেলের জামা আমি যদিও বানাইছি টাকাও যদিও আমি দিয়েছি কিন্তু এটা আমার জন্য নয় এটা আসমানোর জন্য তোর বানাইছি আমি মাওলার জন্য আসমান তো আসমান আমার কোনো কাজে লাগে না তোর কাজে লাগে সূর্য সূর্য এজন্য বলি না আমি বলি না আবার সূর্য কারণ এটা তোর জন্য বানাইছি বাঘ তোর জন্য বানাইছি পাহাড় তোর জন্য বানাইছি রাত তোর জন্য বানাইছি দিন তোর জন্য বানাইছি মাছ তোর জন্য বানাইছি এই আমি আল্লাহ বলি না আমার মাছ আমার গাছ আমার সূর্য আমার চাঁদ আমি আল্লাহ তরে বানাইছি আমার গোলামির জন্য কারণ আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহকে আব্বা বলে ডাক তুই আবাকে আব্বা বলে ডাক দেবার কলিদা ঠান্ডা হয়ে যায় তুই যখন তোর মাকে একটা মা ডাক তোর মায়ের কলিদা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ তো ঘোষণা দিলাম নামিয়ালি দোবাম নিউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই আল্লাহ ওই জিব্বা দিয়া তুই আব্বা ডাকবি বাঁধা নাই তুই ওই জিব্বা দিয়া মা বলে ডাকবি বাধা নাই তবে আমার একটা উদ্দেশ্য ছিল তুই মা ডাক ডাক আব্বা আম্মা ডাকার বাঘে ভাগে তুই জিবা দ্বারায় যদি একবার আল্লা বলে ডাক দিতি আমি আল্লাহর তোর একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব মাফ করে দিতা এলাহি তুমে হা এলাহি তুমে কে ইয়া তাকে ভাই বারি পরে আছে বারিওয়ালা নাই গাড়ি পরে আছে গাড়ি বালা নাই রে মুসলমান টাকার বড়াই দেখানা জানে না চট্টগ্রামের আমানুৎসার অত ডিসেবের পিওগিরি করতে আল্লা বলেন বান্দা তুই আমার এজন্য আমার কাছে আসমান তোর যে কারণে আসমানের দাম নাই তোর দাম আমার কাছে বেশি তুই বড় দামি আবার টাকায় দেখছ তুই দামি হওয়ার পেছনে তোর মাস্তাং টাকা পয়সা কিছুই না রে বাবা তুই টাকার গরম দেখাও আরে টাকা তো জিনের কাছেও सागर झिनुकेला बैंक टाइम मणि मुक्त आभ तुम टी कमी षी देखतेस तुम किस वाला সামান্য তার পিপিলিকার কাছেও তুমি দুর্বল পিপিলিকার সবাই যদি আল্লাহর কাছে অনুমতি নিয়ে বান্দার সাথে হরতাল দিয়ে একটা আদমেরে ঘুমাইতে দিব না কেউ ঘুমাতে পারবে তুমি মশার কাছে মশায় গান গায় চিত্র দিয়ে ঢুকলু কেউ নেই এর বান্দা এখানেও তো আল্লাহর পরিচয় পাওয়া যায় তাকে দেখছ তুই ঘুমের ভিতরে কেবল দুর্বল ছোট মশারির মশা ঢুকেছে তোর নাকের কাছে গান গায়ে ঢুকে না মশায় যদি ঢুকেই নমরুদদের মতো তোর ভেজাল লাগাই দিত তোর কোন ডাক্তার আর ভালো করতে পারতো না দেখ তুই কেমন দুর্বল মশা এখন ঢুকলে মশায় যদি হরতাল দেয় উভয় আছে কথা বল না কেন এই মশার কারণে কোটি কোটি মানুষ ভাত পায় পাওয়ার কি মশা আমার কারণে মশারির ফ্যাক্টরি আমার কারণে কয়েলের শ্রমিকরা কাজ করে সব আমার গোলামি আমি মশার কারণে ভাব পাই যদি একবার সেতি পারবে তুই মশার কাছে কেমন অসহায় দেখতো তুই মশারিটা নাই তো নিরাপদ না মশা ঢুকলোই ঢুকলো আমি আল্লাহর বড় মায়া লাগছে তুই আরামে ঘুমা এই রাত্র অন্ধকার তোর আরামের ঘুমের জন্য বানাইছি মশারে বলছি খবরদার আমার বান্দার ঘুমে ডিস্টার্ব করবি না আমি আল্লাহ ফেরেস্তরে দিয়া তোরে সারা রাত পাহারা দিতেছি কি কথা তুই দুনিয়া বে খবর হমি গুইয়ুদা বাস বহারকারি বা খুদা বাস ভাই আমার কষ্ট হয় আপনাদের আর একটু সামনে আগাব রাগ করেননি তারা আট টাকার আমল সোর আমরা বিশ টাকা দিব ইনসা আমরা কোন দ্বন্দ্বে যাইতে চাইনি আল্লাহ আমাদের বুঝা তাল খবরদার আমরা কাউকে গালি দিব না আর যারা গালি দেয় তাদেরকে বলবো আপনারাও একটু বন্ধ করেন বিভ্রান্ত করবেন না কারণ আমরাও কম জানি না আমরাও যদি প্রশ্ন করি উত্তর দেওয়ার মতো আপনার কোনো কায়দা নেই খাজা মিন চিস্তি আজমিরিকে গাঁজা করলে গালি দেয় हनते नब्बे कलेेमा पड़े मुसलमान आज के खजा महीनुद्दीन के गाली द আমি অনুরোধ করে বলবো রে মুগের আড্ডা ছিল না পীর বুজুর্গ মানা যাবে না তাহলে আমি তোমাকে বলবো নবীজির যুগে আল্লাহর পোখারি শরীফের কিতাব ছিল না মানো কেন তোমার এই প্রশ্ন করার আগে যুগে কোরআন শরীফ এ জের জবর ছিল না তুমি জের জবর কোরআন করো কেন বলো নবী যা করেন নাই তা না। নবী জীবনে সামনে নিয়ে লেকচার দেন নাই দেও কেন বলো আমরা তর্কের দরকার নাই গালি দেয় দেখ আমরা চালায় যাই ইন্সা আমরা ঘোড়ার গাছ কাটতে পড়া করি নাই ইনশা এতটুকু বুকে হিম্মত নিয়ে আগাইতে থাকে আল্লা করলিং বড় দুর্বল ইঞ্জিনিয়ারিং পাশ করে একটু গরম ভাবাইছে ভিতরে ওরে খোদা তুমি বেল্ডিং করছো বাঁকা হয়ে গেছিস মরবি অন্ন বেল্ডিং তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে আল্লাহ বলে মৌমাসির মতো ইঞ্জিনিয়ারে দেয় দেখো ভুল না তুমি ইঞ্জিনিয়ার মাস্তানি করো মৌমাসির সামনে তুমি কি তুমি কিছুই না কিছুই না ভাই আমার অহংকারী কেউ কারণ। বাবা দশ বছর বিদেশ ফিরে আসছে বাংলাদেশে বিশাল মার্কেটিং করে আছে বর্তমানে মার্কেটিং এর ভিতরে আকর্ষণীয় মার্কেট হলো মোবাইল দামি দামিড মোবাইল নিয়ে আসলো মোবাইলের বাক্সাগুলো একটা ছেলে একটা মেয়ের একটা পিচি বাচ্চাও বড় ছেলেটার মোবাইল দিকে আকর্ষণ পিচি টেরকম না বড় ছেলেটা মোবাইলের বাক্সা যখন হাত দিল বাবা চোখ লাল করে বলে খবরদার এখানে হাত দিস না দামি জিনিস আর কুইমি গিয়া বালিশ চাপা দিয়ে গুনগুন করে কান্না করে খুব খেয়াল করে ছেলে খালি মোবাইলের ইনটেক প্যাকেট খুললো আর চর দিল বাবায় চর দিয়ে মোবাইল আবার রাইখে আবার কাজে ব্যস্তে চুরমার হয়ে গেল আশি হাজার টাকা বাবা পেছনে তাকায় দেখে সর্বনাশ কি করেছে ছোট বাচ্চা তাকায় বাচ্চা দিকে বাবায় চোখে লাল করলো বাচ্চাকে কে फिल चोको अब मचरे बेपारे दुरना বাংা তোর মতো দুর্বল কেউ নাই এজন্য তোর আমার বড় মায়া তুই শয়তানের ধোকায় পরে অন্যায় আমি জানি তুই না আল্লাহ এই জন্য জমিনের মানুষের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য চতুর্দ আসমানে আল্লাহ টানায় রাখছে ওই আসমানে সূর্য তার নিচে তিনটা আসমান তার উপর আরো তিনটা আসমান তিন আসমান তিন আসমান ছয় আসমানের মাঝখানের ভিতরে হইল সপ্তম আসমানের ওই মাঝখানের আসমানটাই সূর্য রায় খা আল্লাহ তো আল্লাহ ডাইরেক্ট আপটা জমিনের মধ্যে ফালায় না বান্দা কষ্ট পাবে কারণ আমার পান্দা দুর্বল মাথার চামড়া পাতলা আল্লাহ চুল করে দিলেন পশুর ভিতরে পোশাকের ব্যবস্থা করে দিলেন এরপরে আবরণ আবরণ আছে সূর্যের তাপ ওই গ্যাসের আবরণে টেনে ধরে যতটুকু ক্যাপচার করে তারপরে বাকিটা জমিনে ছাড়ে এরেনবীর উম্মতের দল আল্লাহ বলেন আমার পান্ডা গুনা নিয়ে যদি কবরে যায় আজাব সহ্য করতে পারবে না ও গোলাম মুরুবী বিছান টেনশনে পরে গেল এমন কোনো গুণা নাই যে গুণ আমি করি নাই जीवन रेला कैमरे मुक्त करा जाए अल्लाहर बान्डा चिंता साहब चले गल इमाम सबके एक परामर्श दें कलंकमी जीवन नहीं कबर द्वार प्रान जब ना फिर जाओ क्या अंधकार रात आल्ला डाक सब समय अल्लाह के डाकले তবে এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে প্রভুরুণান প্রভুর করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুনেন কয়েকজন সাহাবা মরার পরে না আগে কি পাইছেন একটু মনে থাকলে বলেন তো প্রথম নামটা কার আপনারা সবাই জানেন মুসলমান একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো নাতে দর্জন সাহাবা জমিনের মধ্যেই জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন এদের বাংলা ইতিহাসের কিতাব পাওয়া যায় আবু বকরের ইতিহাস ওসমান আলীর ইতিহাস পরে দেখো আবু বকরের ইতিহাস যদি পড়ো দেখবা মৃত্যু পর্যন্ত শুধু কান্না আর কান্না আর কান্না আবু বকরের ইতিহাস কান্নার জান্নাতের টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত কাটলেন কেন ওমরের মতো জান্নি মানুষ মরণ পর্যন্ত কেন কান্না করেছে ওসমানের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কাঁদলেন কেন হজরত আলীর মতো মানুষটা জান্নাতের টিকিট পেয়ে মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন এরে আল্লাহর গোলাম তোমার আমার কত কান্নার দরকার অত চোখে পানি নাই কান্নার পারে ওই বক্তারে পাবলিক বড় মোহবত করে স্মার্ট বক্তা বড় দামি বক্তা গোলাপ এক বক্তা তো ফেললো মোবাইলে শুনলাম বাঙালি বেশি কান্নার দরকার নাই নবী বেশি কাতেন নাই অথচ আল্লাহ বলেন কম হাসো বেশি বেশি কান্না আল্লা বলেন মান্না খেয়ে জাহান্নায় আল্লাহ তোমার উপরে হারাম করে দিলেন আল্লাহ নবী ভিন্ন হাদিসে বলেন বান্দা কান্না করো এটা এবার দাতের মতো স্বভাব যদি কান্না না আসে বাহানা করাটাও স্বভাব হবে কান্না না আসলে কান্নার বাহানা করো দেখ কান্না মোটেও চোখে পানি নাই হুদাই কান্না করে পানি নাই ওরে বেয়াদব তুই কি শোনো নাই মদিনার নবী বলেন কান্না করা যেমন স্বভাব বাহানা করাটাও তেমন এমন একজন বাগের বাচ্চা দাঁড়ায় কি বলতে পারবেন এমন একজন অলির নাম বলেন যে কান্না ছাড়া অলি হয়ে গেছে এমন একজন বুজুর্গের নাম আমাকে বলবেন কি যেই এই বুজুর্গ সারা ছাড়া বুজুর্গ হয়ে গেছে এমন গরম চলে না আমলের মাস্তানি চলে না একমাত্র চোখের পানি আল্লাহওয়ালার দোয়া মা বাবার দোয়া এলাকার মুসলমান ও পর্দার মা আমি হাফিজুর রহমানের মাও একজন মা আমিও তোমার মতো একটা যুবক সন্তান তুমিও যুব আল্লাহর টুপি মাথায় দিয়ে সম্মান নষ্ট হয় নাই রে বাবা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 এমন সম্মান আর শান্তি দান করেছে তোমার মতো মাকে আমি বলি না তুমি আমার মত টুপিওয়ালা ফাঁকরিওয়ালা হুজুর হয়ে যাও স্কুল সেরে মাদ্রাসায় যাও আমি একবারও বলতে চাই না বাবা তুমি স্কুলে থাকো কলেজে থাকো ভার্সিটিতে বড় তুমি চাকরি করা ব্যবসা করো তুমি যা কিছু করো না কেন তোমার কাছে আমার একটাই দাবি নবিরাদমা লাগল তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি বলবেন্টার দাড়িওয়ালা নামাজি আছে তুমি কেন পারবা না কথা নাই ডাইরেক্ট জবাব তোমার কপাল পুরাটাই পুরে গেল আল্লাহ কায় এখন তো বাকর আমি এখনই তোরে করে দিব तुम्हारत यक दाड़ी वाल नामी स्कूल पढ़े कलेजे पढ़े भार्सिटी पढ़े नोमार मत जुबक दारि वाला नामी बंदा ড্রাইবাড়ি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে ব্যবসা করে চাকরি করে কোটি টাকার মালিক একটা টাকাও নেয় না না আছে নাই। তুমি কেন পারবানারে আল্লাহ হয়তো তোমার উপরে হয়ে গেল দিনের পথে টাকা চাইলে দিতে চাও না খালি অজুহাত বেশ করে নাই নাই নাই নাই নাই নাই আমি কালকেও বলেছি যারা এরকম নাই নেই বলে আল্লাহ ওদের নাই বানা দেয় ছেলে থাকতেও ছেলে নাই মেয়ে থাকতেও মেয়ে নাই বউ থাকতেও বউ নাই তার মানে सेले चोख भलो ना मे थकले किडनी भलो ना स्त्री थे कथा मत चलेना की चाओ তুমি আল্লাহ তোমার এমন নাই বানায় দিবে কোটি টাকা থাকলেও দেখবার সম্মান নাই শান্তি নাই তুমি যে নাই নাই কো একটু হিসাব করে বলো তো আল্লাহর রাস্তায় কত দিছ মাসে সংসারে কত ব্যয় করছো এরপর বাইরা আমার আল্লাহর পরামর্শ নিয়ে বাড়ি চড়ে গেলেন বিছানায় ঘুমায় না ভোর রাতে উঠে যায় নামাজ বিছাইয়া অন্ধকারে চোখের পানি সেরে কান্না শুরু করলো আল্লাহ তোমার আল্লাহর বান্দায় অজোর দ্বারায় কান্না শুরু করলো হঠাৎ করে গাইবি আওয়াজ ও বান্দায় তো কান্না করে লাভ নাই তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল আল্লাহর কান্না বন্ধু করে না আবার কান্না শুরু দিয়া বলে ও আমার। তুমি কি গায়ে আওয়াজ পাওনা তোমার নাম জাহান নাম ইদের খাতা তুমি আবার কেন কাঁদ আল্লাহর বান্দা বলে রে বেবি তুমি বলো আল্লাহর এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোন নাজাদ পাওয়ার দরওয়াজা আছে নাকি বলে নাই নাই আর আমি এই দরজা যাব না আমার কাজ হলো কান্না করা কবুল করবেন কিনা সেটা আমার আল্লাহ তা আল্লাহ ইচ্ছার উপরে আল্লাহর মান্দা এই কথা বলে আবার কান্না শুরু করলো কান্নার এক পর্যায়ে গাইবি আবার আওয়াজ কান্না বন্ধ করে দাও তোমার নাম এখন জানুন না খাতায় মেহমানের খাতা এলাকা হলো এরে আল্লাহর বললাম দুনিয়াটা কিছুই নেমি এই জীবনে ডানে বামে তাকায় দেখলাম কত বন্ধু বান্ধব চলে জীবনে কত যুবকের আওয়াজ দেয় আজকে এই মসজিদে আওয়াজ কালকে আর একটা আওয়াজ কেউ কাঁদে আমার বাবা নাই কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার ভাই নাই যুবকাল্লার গোলাম আজকে নবীর তরিকাম শকর আদায় করে বলবো তোমাদের থেকে আমরা আল্লাহর নবীর মহাব্বত অনেক উপরে অহংকারী নয় আল্লাহর নবীর মহাব্বত প্রকাশের জন্য বলছি যুব তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে দাঁড়িওয়ালা নামাজ তুমি কি মনে করেছো আমাদের কথা বের কর বাংলা ডাউনলোড কর বাংলা করান লেই কাজে গিয়া ডাউনলোড করে করান নামাও কোরআন শরীফের পুরাটার তর্জমা দেখার তোমার সময় নাই পাঁচটা মিনিটের জন্য তুমি কোরআন শরীফের শেষে কয়েকটা সুরার তরজমা দেখো আল্লাহুল কাল সৌফত সৌফতানম কালিংসি হুমজিল্লি জম কমল হুতম হিলমু কদ এই সূর গুলোর তর্জুমা পুরে দেখ সৎগুলো জাহান্নয়া বাংলা তর্জুমার কোরআনপুরে দে এইবার নিজের সাথে মিলায় দেখো সুরার তর্জুমায় আর তোমার সাথে যদি মিলিয়েই যায় তাহলে তুমি কপালে লেখো জাহান নামীদের ভিতর তুমি একজন আসামি আল্লাহ বলে করবে না। বা করবি সাথে ঝগড়ায় যাবে না তবে শুনে নাও তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে আল্লাহর নবী বলে না যদি বান্ধা গুনা নিয়ে কবরে যা চোখ দুটো বন্ধ করে দেখো অন্ধকার কবরে চলে গেল ওই অন্ধকার নবী স্পষ্টে বয়ান করে শুনেছে নবীজির হাত দুটে ভাবে উঁচু করে আঙ্গুল গুলো ফাঁকা করে একটা একটার ভেতরে ঢুকায় দেখাইছে কবরে যাওয়ার পরে যারা গুণ নিয়ে যাবে অন্যায় করে যাবে ওই অন্ধকার কবরে যাওয়ার পরে পাঁচরের হার আর এক পাঁচরের ভেতরে ভুকে যাবে বেইমানের ঘরে কবরের ভেতরে নিরানব্বইটা সাপ আর মুমিন গুনাগারের কবরে সত্তরটা সাপ আর ওরে আল্লাহর বান্দা কবরে রাজা বিশ্বাস করো না এই জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল আবার কত কবরের লাশ কাপনের কাপন সহা পরে তাজা পাওয়া গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি পর্দাওয়ালার কবর আর যার কবরে আগুন দেখা গেল সাপ বিচ্ছু দেখা গেল সব বে নামাজি বে পর্দাওয়ালার কবর এরে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার পরে সূর্যের তাপে হয়ে যাবে মাথার ময়দানে জাহান নাম চিল্লায় চিল্লায় বলবে হালমিন ও মালিক আমার পেটের ভেতরে ক্ষুধা তুমি গুনাগার গুলো তোকেই দিয়ে দিব জাহান নামকে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহ অর্ডার করবেন সত্য শিকল লাগা ফিরিস তারা টেনে পেছনে নাও জাহান নামের পেছনে নিতে পারবেন। না এদিক দিয়ে নবীরা পর্যন্ত নাপসি নাপসি নাপসি বলে কান্না শুরু করবে জমিনেও দাঁড়ানো যায় না সূর্যের তারপর কঠিন এরে নবীর করে কাঁপা শুরু হয়ে যাবে আপনার আমার মায় নবী এই জাহান নামের আওয়াজ সহ্য করতে পারবে না শেষ দায় কাঁদবেন আর বলবেন ও মালি আমার আল্লাহ ডেকে বলবেন ওই আপনি কাঁদবেন না আপনার উন্মতের আমি জাহার নামে দিব না আপনি একবারও কাঁদবেন না মাথা উঠান আমি কম আপনার জন্মভূমি ত্যাগ করে আপনি যখন মোদিনার পথে যাচ্ছিলেন আপনার সাথে অন্ধকারে কেউ না আপনার কৌবের লোকের नबी के सान्तनाराणी एक हाथे फिर पानी दिया जहां नाम गए पानी छिटा ফির তারা বলবেন ও আল্লাহ সত্তর হাজার শিকল লাগায় যে জাহান নাম তারা ধরে রাখতে পারি না কি একটু বাবি দিলা যে জাহার নাম পেছনে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 কত ড্রাইভার দেখা যায় ড্রাইভারই করে নামা সারে না কত শ্রমিক শ্রমিকের কাজ করে মাথায় বোঝা তানে আজান হলে মসজিদের দৌড়ায় বাড়িতে গিয়া বেবির হাসি মুখে সালাম জানা ওরা রাতের বেলা কাজ ও ঘুমায় না বাড়ি গিয়া তাহার যুদের নামাজে দাঁড়ায় শেষ পরে কান্না করে বলে বলি কত মানুষ আমার বাকরি মাথায় দিয়ে জুন্ডু গালি দেয় কত মানুষ আমি ডবস পুরিয়ে জুন্ডু গালি দেয় এই গালির পর আমি ডবসারিডো টুপি সারি না। Alla Pagbole nobirito i patta gulur chuker paunii Ami allar ka se poru daabii Oren nobiru kumottu madir paia haatre ke bolii Ereju boh kwaed inar bahadur i corbi আজকে এই ময়দানে তো বা করে আল্লাহ চাকুরি নাই কেউ আমরা নাখায় খায়ামি নাই বাবা আল্লাহর কাছে তো করো গলায় সুরি আসবে জীবনে দাঁড়িয়ে কাটবানা নবীরে কাঁদাইবানা নামা সারবানা বেপার দেয় চলবানা একজন নামাজি আগে বেপর্দায় চলতে এখন পর্দা করে বুঝতে হবে দরবারও ভালো দরবারওয়ালারাও ভালো আর যেই দরবারে গেলে দেখবা আগেও বেনামাজি এখনো বেনামাজি আগেও বেপর্দা এখনো বেপর্দা বুঝতে حوبے دربارو خراب دربار والارو خراب এমন দরবারে নয় কান্নাওয়ালা আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাও আল্লাহ না বেপর তৈরি করব। মোনাফিকি যদি না থাকে ইজ্জত দিবে আল্লাহ দিবেন আল্লাহ সম্মান দিবেন আল্লাহ হায়াত দিবেন আল্লাহ দিলটা যদি ভালো হয় হিংসা আর মনাফিকি না থাকে হাত হাতগুলো কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি কোরআন করা আদর্শওয়ালা নবীর উম্মাদ বানায় দেন একজন কান্নাওয়ালা বুজুর করে বন্ধু বানাবার তৌফিক দান করেন